আবু হুরাই রা রবিউদ্দ আল্লাহন হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মুনাফিকের চিহ্ন তিনটি এক যখন কথা বলে মিথ্যা বলে দুই যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং তিন আমানত রাখা হলে খেয়ানত করে